তো এতটুকু রাখা যায় কিন্তু মিম মিম কোন নাম না জি সমস্যা আচ্ছা মিম রাখা যাবে না মিম হলো একটা অক্ষর অক্ষর দিয়ে কোনো নাম হয় না নাম হইতে হইলে একটা অক্ষর, বোধক একটা অক্ষর এরকম কোন অক্ষর দিয়ে নাম হবে না। অবাদ শাস করার পর কেউ যদি অসুস্থ ব্যক্তির জন্য হাত তুলে দোয়া করতে বলে তার দোয়া করা যাবে কি অথবা কিভাবে দোয়া করতে হবে জানতে চাই অসুস্থ ব্যক্তির জন্য দোয়া চাইতে পারে এবং দোয়া করাও যাবে কিন্তু কেউ যদি হাত তোলে দোয়া করতে বলে যিনি বলবেন উনি তো যদি এরকম নির্দেশ দেন তো উনি তো ইমাম সাহেবের উপরেই পাওয়ার ফুল মসজিদে ইমাম সাহেবের উপরে খতিব সাহেবের উপরে কেউ পাওয়ার ফুল নেই খতিব সাহেবের অনুমতি ছাড়া মসজিদের সভাপতি সেক্রেটারিও মসজিদে কথা বলতে পারবেন না তো সেখানে মসজিদের ইমাম সাহেব কেমন দোয়া করবে এটাতে ইমাম সাহেব জানবে ইমাম সাহেবকে নির্দেশ দেওয়ার কে এজন্য ওই ভাইকে বুঝাই দিতে হবে যে আল্লাহ পাঁচটি কাপড় কোনটি সঠিক আসলে মানে হাদিসের আলোকে যেটি বোঝা যায় সেটি পুরুষের জন্য যা মহিলাদের জন্য তা হাদিসে আলাদা এইভাবে তিনটা আর পাঁচটা ঠিক করা হয়নি তবে তিনটাকে বাধ্যতামূলক পুরুষের জন্য মহিলার জন্য আর দুইটা মহিলাদের শারীরিক অবয়বের দিকে লক্ষ্য রেখে আমাদের দেশে দেওয়া হয় মহিলাদের একটা আলাদা কাপড় দেওয়া হয় মাথায় একটা কাপড় দেওয়া হয় যেটা নারীদের হেজাবের দিকে লক্ষ্য করে দেওয়া হয় তো এটাকেও কোন কোনো ফকি সেহাত করে জাইজ বলছেন এটাও বেদাত হবে এটা বলা যাবে না তবে তিনটাই আহ যথেষ্ট কোন কারণে উনি বারোটা বিশেষ জোহরের চলাদ পড়ে ফেলছে কোনো অসুবিধা নেই কারণ বারোটা এখন বর্তমানে তো বারোটায় ওয়াক্ত হয়ে যায় আমরা একটা মিনিটে চলাথ আদায় করি আসলে কোনটি ঠিক একটা মিনিটে আদায় করো ঠিক পরে ওয়াক্তের ভিতরে যে কোনো সময় আদায় করা যায় তবে মোস্তাদাকে হা কেমের হাতি ছিলাম জিজ্ঞাসা করা আল্লাহর বলছেন প্রথম অক্ সলা আদায় করা এটা আল্লাহ রবাহ আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমল এজন্য জন্য মক্কামদিন সব অক আব্বাল ওয়াক্ত আদায় করা হয় এই জন্য আবল বক্তা করার করা কোন সঙ্গ কাজ করছে আল্লাহ হাফিজ দুটি প্রশ্ন জানতে চাইছেন বলছেন জামাতবদ্ধ দোয়া সম্পর্কে জামাতবদ্ধভাবে দোয়া সম্পর্কে হাদিসের মাধ্যমে বলবেন যত হাদিসে নাই হাদিস বলবো কোথা থেকে হাদিস থাইকলে না হাদিস দিয়ে বলতাম চালু করার জন্য কোন সংঘ কাজ করবে কোরআনের বিধান চালু করার জন্য বাংলাদেশে সবাই দাবি করতেছে এমন কোনো দল নাই যে দল আহ বিধান কায়ম করতে চায় না সবাই চায় আপনি একটা দল দেখাতে পারবেন না যে দল বলবেছে না আমরা না সবাই কোরআন সালামের জবাব কি জোরে দিলে জবাব কি আসতে দিলে জবাবটা উচ্চারণ করলে হয় তবে জোরে দেওয়াটা উত্তম কারণ দিলে তিনি শুনতে পান তিনি আশ্বস্ত হন যে আমার সালামের জবাবটা দিছেন পুরুষ মুসলমানের নামের পূর্বে মোহাম্মদ শব্দটি লেখা কোরআন হাদিসের পরিপন্থী কিনা প্রথম কথা হইল পৃথিবীর কোনো দেশে মুসলমানের নামের আগে মোহাম্মদ নাই শুধুমাত্র ভারতীয় উপমহাদেশে একটি প্রেক্ষাপটে এক সময় এটা চালু হয়েছিল সে প্রেক্ষাপটটা ছিল এই দেশে নামের আগে হিন্দুরা শ্রী শ্রীলিখত হিন্দুদেরই দেখাদেখি মুসলমানেরও শ্রী লেখা শুরু করছে পুরুষের নামের আগে শ্রী মহিলাদের নামের আগে শ্রীমতী তখন ওলামাই কিলাম এটা বন্ধ করার জন্য বলছে যে আমরা শ্রী আর শ্রীমতী না লেখে মোহাম্মদ আর মুসাম্মদ চালু করছিলেন তো এটা সমাজ থেকে উঠে গেছে এখন আর এটার কোন ওইরকম আগের মতো প্রয়োজনীয়তা নাই এজন্য এখন মোহাম্মদ লেখাটা জরুরি কোনো বিষয় না আর যে সকল দেশে এই সিস্টেমটা চালু হয় না বা হিন্দু ছিল শ্রী শ্রী শ্রীমতি ছিল না ওইসব দেশে অতীতেও মোহাম্মদ আসে নাই এখনো নাই আরব দেশগুলোতে কখনো মোহাম্মদ যোগ করা হয় নাই এখনো নাই কারণ ওখানে হিন্দুরা বৌদ্ধরা নাই শ্রী শ্রীমতির প্রশ্ন উপা মানুষ এটা হলো অপ্রয়োজনীয় প্রশ্ন এটা কোন প্রয়োজনীয় প্রশ্ন না এটা শালীনতারও খেলাপ এই প্রশ্নের আপনার দরকার কি এটা বিনা দরকারি প্রশ্ন এজন্য সবসময় আমাদেরকে খেয়াল করতে হবে যে আদাবুল মুফতি আদাবুল যিনি পতোয়া দিবেন তারও কিছু আদব থাকতে হবে এক্ষেত্রে নবী সাল সাল্লামের কাছে অনেক নারীরা প্রশ্ন জানতে আসতেন কিন্তু এত শালীনতার সাথে নারীরা প্রশ্ন করতেন আবার নবী সালাম শালীনতার সাথে উত্তর দিতেন এক মহিলা এসে বলতেছে আমি যখন তো মহিলা বয়স্ক মহিলা মহিলা বলতেছে তুলা দিয়ে কেমন পরিষ্কার করবো আল্লাহ রসুলাম বললেন সোভান আল্লাহ নবীলাম আর কোন উত্তর দিলেন না দিলেন সোহান তার অর্থ হলো মহাদ্রেন যে তুমি তোর নতুন না তোমার এত বছর ধরে তুমি পবিত্রতা অর্জন করতেছ বুড়া হয়ে গেছ তোমার এইরকম প্রশ্ন দরকার নাই আচ্ছা প্রেম করে বিয়ে করা যায় সে কিনা প্রেম করবেন হইলে বিয়ে করার পরে বিয়ে করার পরে প্রেম করা এবাদত যত প্রেম করবেন তত স্বভাব হবে আল্লাহ রসুল সালাম একদিন বললেন সোভান আল্লাহ পারছেন তখন বললেন তুমি যদি বাহিরে গিয়ে অন্য নারীর সাথে যদি থাকতা তোমার গুণা হতো না তো তাহলে তুমি ওইটা যদি গুনা হয় তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে থাকলে সোয়াব হবে না কেন আপনি প্রেম করার ইচ্ছা বিয়ে করে ফেলান বিয়ে করে প্রেম করেন এবার যত প্রেম করবে তত আর মা বাবাদেরকে আমাদের সমাজ অবস্থা এমন ছেলে বিয়ে করতে চাইলে মা বাবা বিয়ে করাইতে রাজি হয় না জানা করতে চাইলে তেমন কিছু মনে করে না কেউ যদি আসে কয় ওই ভাই আপনার ছেলে জায়গায় অমুক মেয়ের সাথে তার জেনা করাটা রাজি কিন্তু বিয়ে করাই রাজি নেই এই আমাদেরকে ইসলামের নিয়ম হলো বিয়েতে আপনি রাজি হয়ে যাবেন বা লাখ যেকোনো সময় বিয়ে করতে পারে এজন্য। আমরা নামে যে অশ্লীলতা এটা সম্পূর্ণরূপে হারাম এটা জানা চোখের জানা মুখের জানা হাতের জানা তারপরে কালবে জানা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জানা রুকু এবং সাজদায় বাংলা দোয়া পড়া যাবে কি দোয়া না বোঝার কারণে প্রশ্ন আসে আমরা আরবিতে যে দোয়া আছে সেগুলো পড়লে জীবনে যা দরকার সবই দোয়ার মধ্যে আছে। আমরা মনে করি না আল্লাহ মনে হয় এখন আমার করণীয় পেশাব করব না জামাত ধরবো এটা তো আপনি বুঝেন এই মাসালাকে আমাকে জিজ্ঞেস করতে হয় আপনি নামাজ পড়তে যা যদি প্রস্রাব করে দেন তাহলে অবস্থাটা কি হবে এই আগে জামাত চলে যাক আপনি প্রস্তাব করে আসবেন ভালো করে যেমন স্পর্শ করা এবং যাবে কি যারা নিয়মিত কোরআনকারী পড়েন যেমন হাফেজ কোরআন তারা হেফজ করেন চব্বিশ ঘন্টা তাদের পক্ষে ওজু দর দেখা কষ্টকর হয় এজন্য জন্য বলছেন তাদের জন্য বিনা উজুতে আস্পর্শ করা যাবে আর যে আয়ারটি লাই হল মত হরণ এটা বিনাউজতে ধরার ব্যাপারে না তো এজন্য আর যারা নিয়মিত তালাবাত না হেফজ না এমনি মাঝে মাঝে অল্প কত কোন তালাবাত করি তারা বিনা উজুতে স্পর্শ করবো না তারা উজু সহকারে আর পড়া যাবে অসুবিধা করণীয় হইল চিকিৎসা করবেন প্রথম করণীয় আর দ্বিতীয় করণীয় হলো এরকম হইলে আপনি এটাকে বলা হয় এটা একটা রোগ সিলসিলাতল বাউল এটার মশালা হইলো এক ওয়াক্তের মধ্যে উঁচু করলে ওই ওয়াক্তে পুরাটা তার উজু থাকবে ওয়াক্ত চলে যাবে উজু চলে যাবে আবার নতুন করে উজু করতে হবে আর তখন আপনি একটা কাপড় রাখবেন আলাদা ওইটা প্রত্যেক ওয়াক্তে পরিবর্তন করে নিবেন নিয়ে আপনি চলা তালাই করবেন কোন মুসলিম যদি ইমাম নিকট দোয়া চাই তবে দলবদ্ধ ভাবে হাত তুলে দোয়া করা যাবে কিনা এটা তো একটু আগে বলছি আমরা আজহানের দোয়া শেষে তখলিফুল মিয়াদের বাক্যটি বৃদ্ধি করা যাবে কি যে মুহাম্মিনে আজহানের দোয়া শেখানো হয়েছে সেখানে ইন্নাকালা তখলিফুল মিয়াদ আসেনাই তবে কোন কোন কোনো এই এই বিষয়টা আসছে ইন্নাকাল্লা তখলিফুল মিয়াদ সুতরাং এটাকে বেদাত বলা যাবে না তবে এটা যেহেতু শহীদ মুসলিমের এখানে আসা নাই আর অন্য প্রয়োজন পড়ে এটাকে আচ্ছা পত আর কমিশন বই একটি প্রশ্ন আছে বইটির লেখক মোহাম্মদ বিন আলু সাইমিন একামত শব্দগুলো কি মুক্তার বলতে হবে তিনি বলেছেন বলতে হবে না তাহলে আমরা কোনটা করবো করা নেবেন সহিদারা জানাবেন এই ব্যাপারে একটু এক তেলাফ আছে যে একামতের জবাব তো যে হাদিসে আজানের জবাব দেওয়ার কথা বলা হয়েছে একামতটাও আজান এই জন্য কেউ কেউ বলছেন যে একামতের জবাব দিতে হবে তাদের দলিল হইলো ওই আজানের জবাবের যে হাদিস সেই হাদিসগুলোই দলিল কারণ একামত আজান আর যারা বলছেন যে লাগবে না তারা বলছেন যে একামতের জবাবের ব্যাপারে যে হাদিস আসছে সেটা দই আলাদা শুধু একামত এই জন্য একামতের জবাব কেউ কেউ বলছেন লাগবে না সুতরাং আমরা যে কোন একটা আমল করতে পারি দুইটা দুইটাই মানে কোরআনার আলেমদের দ্বারা মুস্তাহিদদের দ্বারা সাব্যস্ত আমরা যে কোনোটাই আমল করতে পারি দাপন কাপন শেষ করার পর মৃত জন্য কিভাবে দোয়া করতে হবে সরিয়েতার আলোকে জানতে চাই নির্দিষ্ট করে সিয়াম পালন করা যাবে কি নফল সিয়াম যত পারেন তত রাখবেন কোন সুনির্দিষ্ট নিয়ম নাই আর পনেরো শ্রাবণ যদি মনে করেন যে এই দিন সিয়াম পালন করলে স্বভাব হবে তাহলে গুণা হবে কারণ কোন সহি হাদিস দ্বারা পনেরোই সিয়াম পালন করা সাব্যস্ত হয় তবে সোম নাহারাহা ও কোম লাইলাহা কোম লাইলাহা ওয়া সোম নাহারাহা রাত্রে ক্যাম করো দিনের ওদা রাখো এ হাদিস সহি না এ হাদিস দৈত পাঠ করতে হবে করতে ঘুম এসে যায় বাকি দোয়া পাঠ করি নেই হবে আপনার উজু ভেঙে গেছে আপনার নামাজ হবে কেন নেই ঘুম যদি হয় যে ঘুমের কারণে আপনি বসছেন যে আর খেয়ালে নেই হঠাৎ করে সালাম ফিরেছে তখন খেয়াল হয়েছে তাহলে আপনার এই ঘুমের কারণে উজু ভেঙ্গে যাবে হাফ সার্ট হলে কাঁত ডাকা থাকে তো এজন্য তা তার হবে কিন্তু নিয়মিত এটা অভ্যাস করা ঠিক না গেঞ্জি ও গামসা পরে চলাত আদায় করার বিধান কি গেঞ্জি যেগুলো এরকম ফুল হাতার গেঞ্জি ইফতার করাইলে ইফতারের পূর্ব মতে হাত তুলে ধা করা যাবে কি ইসলামের নিয়ম হলো কাউকে কোনো কিছু খাওয়াইলে খাওয়ানো বিনিময় সাওয়া যাবে না খাওয়ানো হবে ইন্নামা নতে আমরা খাওয়াই কিন্তু বিনা দোয়া যাতে দিই না খাওয়াইতেছি আগে আমার জন্য দোয়া করো তারপরে আমার খেয়ে তারপরে জায়গা তাই এটা তো আমরা তার কাছে বিনিময় কামনা করতেছি এই জন্য খাওয়াবো আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা গোসলের যে তিনটা ফরস গড় সাথে গুলি করা নাকে ভালো করে পানি দেওয়া পুরো শরীর ধ্রত করা এটাই ফরজ গোসলের পদ্ধতি আর এগুলো সব আপনার ওই যে আলসাইমিনার ফানুল ইসলাম এর মধ্যে সবগুলো এই জমির ফসল হারাম তো আপনি হারাম বক্ষণ করলে নাম বলছেন আল্লাহ কোন এবাদত কবুল করেন না তা এবাদত কবুল করেন না এই কথা মনে করে আমার নামাজ রোজা বন্ধ করে দিলাম সেটা ব্যবস্থা করে নি কোরবানির মাংস কয়বাকে বন্টন করতে হইবে কোরবানির মাংস কয়বাগ করা নির্ধারিত কোন বন্টন পদ্ধতি ইসলামে নাই তবে এটা নিজেও খাইতে হবে আত্মীয় স্বজনকেও দিতে হবে গরিব মিসকিনকেও দিতে হবে এইভাবে নিজের ঘরের অবস্থা বুঝে কারো ঘরে যদি লোক সংখ্যা বেশি থাকে গোষ্ঠ কম তা আপনি যদি তিন করতে যান, তা আপনার হবে না আপনি অল্প দিলেন আজার ঘরের লোক কম কিন্তু গোষ্ঠ বেশি সে বেশি করে দিবেন বর্তমান সমাজে একটি বিভ্রান্তিকর সমস্যা হচ্ছে যৌতভাবে দোয়া করা না করে এটা তো কোনো বিভ্রান্তিমূলক প্রশ্ন না এটা আজকে আমার সময় নাই না হয় বলতাম হাত তোলে তুলে দোয়া করি নাকি টয়লেটে ডুবতে দোয়া করি টয়লেট থেকে বাইরে দোয়া করি টয়লেটের সামনে কি হাত তোলে তুলে দোয়া করি নাকি তাহলে যেখানে নবী সাল হাত তোলেন নাই সম্মিলিতভাবে করেন নাই সেখানে না করাটাই সেখানে এক করা সূন্যত আর যেখানে আর একটি বিষয় করতেন না করতেন না এটা সঠিক না মাঝে মাঝে করতেন যৌথভাবে দোয়া করলে ক্ষতি আছে কি আছে সবচেয়ে বড় ক্ষতি হলো রাসুল উল্লাহ সুন্নতের বিপরীত বেদাত এটার মতো ক্ষতি জমিনে আর কিছু নাই কারণ বেদাত করলে জাহান নামে হয় করলো বেদা দলাল করলো দলালে যাওয়া এটা তো বেশি আফসোসের কারণ আচ্ছা তার কি মুরগির মাংস খাওয়া হালাল কি এটা তো হারামের কিছু নেই এটা তো আধুনিক প্রযুক্তি বিদ্যুতের তাপের মাধ্যমে মুরগির বাচ্চা ফোটানো যাবে কি কবরের উপরে তো আবার মসজিদে করা যায় না কবরের উপরে আবার মেহরা বসবে কেন মুরগি দ্বারা ফাঁটিহাসের ঢেমে বাচ্চা উঠানো যাবে কি অসুবিধা নাই যদি করা যায় খোলা ময়দানে বেদাতের নীতিমালা বুঝতে হবে এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই কারণ এটা দিনের কোনো আবাদত নাই এটা দিনের জন্য দিন শিখার জন্য এই যা করা হয়েছে মাইক ত্যাগ এবাদত না এগুলো এবাদতের জন্য সুন্নত বেদাতের সম্পর্ক নামাজ হবে কি সেটা কোনো কোনো তিনালিপের জায়গায় একালিপ টানলে হয় তো সেটা হবে ছাই রেখা পরচ নামাজে কতবার কাঁদের উপর হাত উঠাইতে হয় কাঁধের উপর হাত উঠানো কথাটা ঠিক হয় এটাকে হাদিসের পরিবেশ আছে রাফাই তালাক হয়ে গেলে আর বিবাহ করবে কিভাবে তালাকের পর আর বিবাহ করা যাবে না তালাক দেওয়ার পদ্ধতি তালাকের আগে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে তারপরেও যদি সমস্যা সমাধান না হয় তখন প্রথম এক তালাক দিবে এক তালাক দিয়ে আপনার ইদ্যত পালন করবে ইদ্যতের মধ্যে ইচ্ছা করলে নিয়ে আসবে না হয় পরবর্তীতে আরেক দিবে আবার ইদ্দ পালন করবে যদি মীমাংসা হয় নিয়ে আসবে তারপরও না নিয়ে আসলে তিনবার তালাক হবে তিনবার ইদ্যৎ পালন করবে তারপরও শেষ এটা সারা জীবনের জন্য শেষ আর বিয়ে করার কোন হিলার সিস্টেম ইসলামে নাই ইসলামী দৃষ্টিকোণ থেকে বর্তমান রাজনীতি ও গণতন্ত্র হারান তাহলে এটাই ইসলাম কায়েম করার দিন কায়েম করার কোরআন সুন্না প্রতিষ্ঠা করার একমাত্র পদ্ধতি সলাত আদায় করতে হবে না কায়েম করতে হবে যদি সলাৎ কায়েম করতে হবে সলাৎ কায়েম করতে হবে কায়েমের ভিতরে তার শোনা যাবে কি যদি নির্দিষ্ট করে যে আমাকে এত টাকা দিতে হবে অগ্রিম এত টাকা পরে এত টাকা এর থেকে কম হলে হবে না এরকম চুক্তিবদ্ধ করলে তো প্রথম হইলো যারা আনবেন তাদেরকে ফিটানো দরকার আগে তারা আনবেন কেন বাংলাদেশে এরপরে যদি কেউ আনে আমি যদি নিশ্চিত জানি তাহলে আলোচনা শুনতে অসুবিধা নাই তবে তার কাজটা বৈধ না লাইলে কদরের কেউ ইচ্ছা করে রাত জেগে কোরআন করতে পারে কি লাইলে তুল কদরে কোন অসুবিধা নেই আল্লাহি সাহপি মালিকি হাম্বলি এগুলো বাঘ না এগুলোকে আমরা বাঘ বানাই ফেলছি যে এগুলো কোন বাঘ না এগুলো মুসলিমে সুতরাং মুসলিম যারা তারা মূল পরিচয় মুসলিম এরপরে তারা যদি পরিচয় দে অন্য পরিচয় কিন্তু অন্য পরিচয়ের কারণে আবার অন্য ভাইদেরকে কাফের মনে করে না বা ইসলাম থেকে বের হয়ে মনে করে না তাহলে এই পরিচয় অসুবিধা নেই ইসলামের রাজনীতির ধরন কি ইসলামের রাজনীতি ধরন তো বললাম তাওহিদ এবং সুন্নতের দাওয়াত দিতে হবে সেরেক বেদাতের বিরুদ্ধে তাওহিদ এবং সুন্নতের পক্ষে দাওয়াত দিতে হবে এটাই হলো ইসলামের রাজনীতি যারা ঘোষ দিয়ে কোন কাজবা চাকরি করে তাদের কাজের মজুরি বা বেতনের টাকা কি বৈধ তাদের মূলে যদি অবৈধ হয় তো পরবর্তীতে বৈধ হবে কিভাবে লাশ রেখে দাফন কাফোন পরে আত্মীয় স্বজনের জন্য খানা ব্যবস্থার বিধান কি যদি দাফন করতে দেরি হচ্ছে অনেক সময় তো এখন আত্মীয় স্বজন সব কি না খেয়ে থাকবে এই জন্য খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার উত্তম পদ্ধতি হলে আমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি চাকরির বেতন দিয়ে সংসার চালায় আমার আবাদত কবল হবে কি তো আপনি চেষ্টা করেন এটাকে কিভাবে বৈধ করা যায় তাই বলে আবাদত বন্ধ করে দিবেন না ইমাম সাহেব সময় মসজিদের কিছু অংশ নিয়ে দাঁড়াবে হলেও তিনি কিছু অংশ সহ দাঁড়াবেন আর সহি হাদিসের মশালা হলেও কিছু অংশ জরুরি না কিছু অংশ বাইরে থাকলেও মানে পুরো মেহরাবের ভিতরে দাঁড়াইলেও অসুবিধা নেই কারণ নবিসাল্লাহিসাল্লাম এরকম কোন শর্ত আরোপ করেন নাই যে এখানে দাঁড়াইতে হবে নামাজ হবে কি নামাজ হবে তবে তাদের এরকম ইমাম নিয়োগ না করা উচিত যা নামাজের উপরে ছবি মুক্তির চাপ না থাকলে তার নামাজ হবে কি এগুলো না থাকলে তো নামাজ হবেই কোন অসুবিধা নেই ইসলামিক ব্যাংকে লেনদেনের বিধান করা যাবে কোন অসুবিধা নাই আমি কিভাবেছে মজা লাগতেছে তাহলে বুঝবো যে আল্লাহাকে আমার আবাদত কবল করতেছে আজকে আর না ফরজ নামাজের পর একাকে হাত তোলে দোয়া করা যাবে কি অবশ্যই যাবে কোন অসুবিধা কোন মুসলমান দোয়া চাইলে তার জন্য দোয়া করা উচিত না নাপাক। মুশিকও না নাজাসুন না নাপাক বলা হয়েছে না নাপাক মানে তার অন্তর নাপাক বড়ি না না দাড়ি ব্যক্তির নামাজ হবে কি নামাজ হবে তবে দাড়ি কাটার জন্য তার কবিরা গুণা হবে হারাম কাজ করতেছে কিন্তু চলা তাদা করা যাবে কি না এখন যারা রোজা রাখে না এরকম ইমাম তো হওয়ার সম্ভাবনা নাই আমাদের দেশটিতে এই পর্যন্ত বাংলাদেশে এরকম ইমাম খুঁজে পাওয়া যায় নাই যে ইমাম রোজা রাখেন নাই রোজা না রাখেন আমরা করবো চলা ইনশাল্লাহ ইসলাম ধর্ম তো এক করে পুনরায় ইসলাম ধর্মে ফিরে আসার বিধান কি বর্তমানে যেহেতু শরীরে আইন নেই হুদুদ নেই হুদুদ থাকলে মোট তাদের হুকুম প্রযোজ্য হইতো শরীয়তের আইন অনুযায়ী এখন কেউ যদি রাস্তা না দিয়ে কাদা মাটি উপর দিয়ে হাঁটায় উনি কি ইমানদার এটার সাথে ইমানদারের সম্পর্ক না ইমান ঠিক আছে ইমানদার কিন্তু উনি প্রথম কথা বিয়ে করেন না তার ওষুধ থাকতে পারে বিয়ে করা যেমন জরুরি না করা জরুরি না করা এবার যদি তার আর্থিক সামর্থ্য না থাকে শারীরিক সামর্থ্য না থাকে কোন সমস্যা থাকে বিয়ে করেন না এটা তো আমার আপনার সমস্যা না এটা উনি বুঝেন যে ওনার কি সমস্যা আর এতিম বাতিজাকে রাস্তা না দিয়ে কাদামাটির উপর দিয়ে হাঁটায় এটা যদি এতিম বাতিজা ন্যায্য পাও না হয় তাকে যদি না দিতে জুলুম করতেছে জুলুমের জন্য তিনি গুণাগার হবেন سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتبالك